একবিংশ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরাধাকৃষ্ণ তত্ত্ব প্রসঙ্গে সবসম্ভবে নিত্যলীলা সন্ধ্যা হইয়া গিয়াছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আলো জ্বলিতেছে কয়েকটি ভক্ত ও যাহারা ঠাকুরকে দেখিতে আসিয়াছেন তাঁহারা সেই ঘরে একটু দূরে বসিয়া আছেন ঠাকুর অন্তর্মুখ কথা কহিতেছেন না ঘরের মধ্যে যাহারা আছেন তাহারাও ঈশ্বরকে চিন্তা করিতে করিতে মৌনাবলম্বন করিয়া আছেন কি পরে নরেন্দ্র একটি বন্ধুকে সঙ্গে করিয়া আনিলেন নরেন্দ্র বলিলেন ইনি আমার বন্ধু ইনি কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছেন ইনি কিরণময়ী লিখেন কিরণময়ী লেখক প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ঠাকুরের সঙ্গে কথা কহিবেন নরেন্দ্র বলিলেন ইনি রাধাকৃষ্ণের বিষয় লিখেছেন শ্রীরামকৃষ্ণ লেখকের প্রতি বলিলেন কি লিখেছ গো বল দেখি লেখক বলিলেন রাধাকৃষ্ণই পরব্রহ্ম ওঙ্কারের বিন্দুস্বরূপ সেই রাধাকৃষ্ণ পরব্রহ্ম থেকে মহাবিষ্ণু মহাবিষ্ণু থেকে পুরুষ প্রকৃতি শিব দুর্গা শ্রীরামকৃষ্ণ বলিলেন বেশ নিত্য রাধা নন্দঘোষ দেখেছিলেন প্রেমরাধা বৃন্দাবনে লীলা করেছিলেন কামরাধা চন্দ্রাবলী কামরাধা প্রেমরাধা আরও এগিয়ে গেলে নিত্যরাধা পেঁচ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা তারপরে ঈষত লাল তারপরে সাদা তারপর আর খোসা পাওয়া যায় না ওইটি নিত্যরাধার স্বরূপ যেখানে নেতি নেতি বিচার বন্ধ হয়ে যায় নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ যেমন সূর্য আর রশ্মি নিত্য সূর্যের স্বরূপ লীলা রশ্মির স্বরূপ শুদ্ধভক্ত কখনো নিত্যে থাকে কখনো লীলায় যাঁরই নিত্য তাঁরই লীলা দুই কিংবা বহু নয় লেখক বলিলেন আগে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুর কৃষ্ণ বলে কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন ও গোস্বামীদের মত পশ্চিমে পণ্ডিতরা তা বলে না তাদের কৃষ্ণ এক রাধা নাই দ্বারিকার কৃষ্ণ ওই রকম লেখক বলিলেন আগে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুর কৃষ্ণ বলে কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন বেশ কিন্তু তাতে সব সম্ভবেই से तीनारकार सराट बिराट तीन ही ब्रह्म तीता नाई शेष नई ताते सवसम्भवे चिल शकुनि जत उपरे उठुक ना क्यों आकाश गाए ठेके जदि जिज्ञासा कर ब्रह्म कैमता बला जाए ना सरकार हो जाए जी जिज्ञासा क्यों कर कम घि তার উত্তর কেমন ঘি না যেমন ঘি ব্রহ্মের উপমা ব্রহ্ম আর কিছুই নাই